পৃথিবী জুড়ে আজ জ্বলছে আগুন বইয়ে চলেছে হেথা মমিনের খুন পৃথিবী জুড়ে আজ জ্বলছে আগুন বই চলেছে হেথামের খুনি দাও গোপ্রভু আমার শক্তি দাও বিজয় ফিরিয়ে আনার শোনো আহাজারি মাজলুম জনতা। শোনো আহাজারি মাজলুম জনতার পৃথিবী জুড়ে আজ জ্বলছে আগুন বইয়ে চলেছে হেথামু মিনের খুন পৃথিবী জুড়ে আজ জ্বলছে আগুন বইয়ে চলেছে হে মিনের খুন শক্তি দাও গ প্রভু আমার শক্তি দাও বিজয় ফিরে আনার শোনো আহাজারি মাজলুম জনতা শোনো আহাজারি মাজলুম জনতা घुमिये इसला बीर सिनरा जगिए जाऊ प्रभु जग उक रुमिए इस लवी बिर ना जगिए जाऊ प्रभु जग उकता ओषामार हूंकार जागो काार हुंकार जागो कबार शक्ति दाओ विजय पृथ्वी जुड़े आज जल्दे थमुम खुन पृथिवी जुड़े आज ज्ल आगुन बेथमु मिनिर खन शक्ति दाओ गभु शक्ति दाओ विजय শোনো আহারি মাজলুম জনতা শোনো আহাজারি মাজলুম জনতা বিশ্বজুড়ে আজ শুধু নিপীড়ন ইমান নিয়ে থাকা কঠির বিশ্ব জুড়ে আজ শুধু নিপীড়ন ইমান নিয়ে থাকা কঠিন উমরের মতো বীর পাঠাওয়ার উমরের মতো বীর পাঠাও আবার শক্তি দাও বিজয় ফিরিয়ে আনার শক্তি দাও বিজয় ফিরিয়ে আনার পৃথিবী জুড়ে আজ জ্বলছে আগুন বই চলেছে হে মিনের খুন পৃথিবী জুড়ে আজ জ্বলছে আগুন বয়ে চলেছে খুন শক্তি দাও গপ্রভু আমার শক্তি দাও বিজয় ফিরে আনার সোডো আহাজারে মাজলুম জনতার সোনো আহাজারে মাজলুম জনতা বিশ্ব করছে হাহাকার ভেসে আছে কার না বুক পা বিশ্ব মানবতা করছে হাহাকার অসহায় ডাকে সারা দাও গো আবার অসহায়ের ডাকে সাড়া দাও গো আবার শক্তি দাও বিজয় ফিরে আনার শক্তি দাও বিজয় ফিরিয়ে আনার পৃথিবী জুড়ে আজ জ্বলছে আগুন বয়ে চলেছে হেথামমিনেরি খুন পৃথিবী জুড়ে আজ জ্বলছে আগুন বয়ে চলেছে হেঝামমিনের খুন শক্তি দাও গপ্রভু প্রভু আমার শক্তি দাও বিজয় ফিরিয়ে আনার শোনো আহাজারি মাজলুম জনতা শোনো আহাজারি মাজলুম জনতা। পৃথিবী জুড়ে আজ জ্বলছে আগুন বয়ে চলেছে হেথামুমিনের খুন পৃথিবী জুড়ে আজ জ্বলছে আগুন বয়ে চলেছে হেথামুমিনের খুন শক্তি দাও গোপ্রভু আমার শক্তি দাও বিজয় ফিরে আনার শোনো আহাজারি মাজলুম জনতা suno ahajari mazloom janata suno ahajari mazloom janata suno শোনো আহ জারে মজল